আসসালামুকম ও রহমতল্লা ওবরকত আলহাম ও সলাাত রসুলিলজমাইন ওসানি গঠন আশ বালম মজলিস জিক মজলিস যে মজলিসে কোরআন ও সন্ন্যাসের আলোচনা হয়ে থাকে পঠন পাঠন হয়ে থাকে এই মজলিস অত্যন্ত মর্যাদাপূর্ণ মজলিস যে মজলিস নিয়ে আল্লাহ রবুল্লা আলমীর স্বয়ং ফেরস্তাদের সাথে বড়াই করতে থাকেন সেই মজলিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মূল প্রতিপাদ্যগুলো হলো কোরআনের ঘটনা আর আজকে আমরা নিয়ে আসবো এমন এক ঘটনা আল্লাহ রবুল্লা আলমিন আদমকে সৃষ্টি করেছিলেন তার বাবাও ছিল না মাও ছিল না আবার আল্লাহ রবুল্লা আলমীর জগতে আরেকটা দৃষ্টান্ত তিনি দেখিয়ে দিলেন যে তিনি দেখিয়ে দিলেন কি করে আল্লাহ রবুল্লা আলমিন মায়ের গর্বে সন্তান দিয়ে দেন পিতা ছাড়া সেই ঘটনার আগে ওই মাকে ওই মা কীভাবে দুনিয়াতে আসলেন, সেই প্রেক্ষিত নিয়ে আমরা আলোচনা আজকে করব। আর আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়নি আমার সব্ব বামে উকবিষ্ট আছেন বিশিষ্ট আলমীদিন ইসলামী চিন্তাবিন শেখ মুফতিমাত আমার সদ্য ডানে যে কোরআনের ঘটনা আর সে ঘটনা একজন বিদুষিনী কিভাবে তিনি আসলেন কীভাবে লালিত পালিত হলেন সেই ঘটনা নিয়ে আমরা আলোচনা করব কোরআনের করিমের সোরা আলে আমরানি চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতের আলোকে এই ঘটনাটির সারসংক্ষেপ আলোচনা করার জন্য আমরা আহ্বান জানাব শেখ আহমদুল্লাহকে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলমিনটি আয়াত আল্লাহ উল্লেখ করেছেন এই ঘটনাটি মূলত আল্লাহ সুহানবী ঈসা আলাহাতামের মায়ের জন্মের ঘটনা আর এই ঘটনা যাকে কেন্দ্র করে মূল বক্তব্য তিনি হলেন ঈসা আলাইসাল্লামের নানি অর্থাৎ মারিয়ামের মা তথা ইমরানের স্ত্রী তার নাম ছিল হান্না তার নাম সম্পর্কে বিভিন্ন বিভিন্ন বক্তব্য আসছে কেউ কেউ হান্না বলছেন কেউ অন্য নাম বলেছেন যাই হোক এমরাতে ইমরান বা ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হলেন তখন আল্লাপাক সুবহানা সে তিনি দোয়া করলেন মানত করলেন ইফকান্লা আমার গর্বে যে সন্তান আছে আমি মানত মেনেছি এই সন্তানকে আপনার ঘর বাইতে মোকদ্দাসের খেদমত করার জন্য ফতাকব্বাল মিন্ ইন্না কান্তি আল আলিম অথবা আমারে এই মানতকে আপনি কবুল করুন তাঁর এই দোয়া করার পর এক পর্যায়ে যখন তিনি সন্তান ভূমিষ্ঠ করলেন দুনিয়াতে আসলো তখন তিনি দেখলেন যে এ তো কন্যা সন্তান আল্লাহ তালা তাকে দান করলেন তখন তিনি বললেন রব্বি ইন্নি ওদাহা উংসা হে আল্লাহ আমি তো যেটি ভূমিষ্ঠ করলাম এ তো কন্যা সন্তান আমি তো আপনার কাছে যেটি মানত করেছিলাম সে তো চাহিদা করেছিলাম এবং আল্লাহ জানেন তিনি কি ভূমিষ্ঠ করেছেন আল্লাহ জানেন অথবা আল্লাহকে বলার প্রয়োজন নেই এই আল্লাহ তালা বলেন পুরুষ সমান নয় বিশেষভাবে এখানে আরিফলাম দ্বারা বলছেন যে বিশেষভাবে উদ্দেশ্য করা হয়েছে আমি যে মেয়ে দিয়েছি সেটি তুমি পরে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন আমি এই সন্তান কন্যা সন্তানকে আপনার আশ্রয় দিলাম আশ্রয় দিলাম শয়তানের ইয়ে থেকে এই প্রসঙ্গে তো সন্তানদেরকে বলতে আবহুল্লাহ তারা বর্ণিত বুখারী এবং আসছে শানের খোঁচা থেকে তারা মুক্ত ছিলেন যাই হোক মারিয়ামের জন্ম হয়ে গেল মারিয়ামের জন্ম হওয়ার পরে এক পর্যায়ে মারিয়ামের বাবা অর্থাৎ ইমরান মারা গেলেন যখন মারিয়ামের বাবা মারা গেলেন তখন তাকে কে লালন পালন করবে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ালো ইচ্ছা পোষণ করতে লাগলো তখন জাকারি আলাই দায়িত্ব নিলেন কিন্তু সেটি একটি বিশেষ লঠারির মাধ্যমে ইহা হলো তার মধ্যে ঘটনার শুরুতে একটু যুক্ত করে দিই যে ইমরানের সবাই দায়িত্ব নেওয়ার জন্য মারিয়ামের ঘরে অমৌসুমি ফল শীতের সময় গরম গরমের সময় শীতের কিছু ফল দেখতে পেলেন পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন আন্নালাকি হা দা তুমি কোথেকে পাও তখন তিনি জবাব বললেন যে আইনদুল্লাহ পক্ষ থেকে পাই এটা দেখে জাকিরা ইসলাম চিন্তা করলেন যে আমাকে আল্লাহ এতদিন ছিল না এই জন্য আল্লাহ করলেন সুন্দর আলোচনা করেছেন ঘটনাটি সুন্দর করে উপস্থাপন করেছেন পরবর্তীতে আল্লাহ তাকে একটি সন্তান দান করলেন জি জি জি সেটা হলো যে ইমরানের স্ত্রী তিনি মানত করেছিলেন যে একটি সন্তান হবে আর তাকে তিনি দিয়ে দিবেন আল্লা করে দিয়ে দেবে তার আশা অনুযায়ী আশা পূরণ করতে পারবে সেই থেকেই তিনি আশা ছিল যে ছেলে হবে তারপর আল্লাহ রব্লা এই জবাব দিলেন এরপর মরিয়ম লালন পালনের দায়িত্ব নিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিল তখনই আল্লাহ রব্লা আলমিনুল হাকিমিন তিনি কিন্তু এই এই লালন এমন আমরা ঘটনা শুনলাম এখন শেখ আপনি যে ঘটনার প্রেক্ষাপট বলতে চাচ্ছিলেন আসলে কেন একটা প্রতিযোগিতার ভাব তৈরি হলো তো এই জন্যে ইমরান বাইতুল মুকাদ্দাসের দায়িত্বশীল ছিলেন একজন এবং ভালো আলেম ছিলেন পরেজগার ছিলেন এই কারণে এটা প্রতিষ্ঠিত বিষয় মানুষ যখন নিজে দিনদার হয় তখন তার সন্তানের মানুষ তাদেরকে নেওয়ার জন্য পাগল থাকে লটারি দিতে বাধ্য হয়েছে যে লটারিতে হাজার জাকারে আলাইসালাম দায়িত্ব পেয়েছে আর একটা কাজ করেছি যেটা হলো ইসলামের মায়ের যে মান্যতা এটা স্পষ্ট যে এই মহিলা এই মেয়েটি একদিন আল্লাহ কাছে এর স্ত্রী আমার মা উনি কিন্তু আশাবাদী ছিলেন যে আমার পেটের ছেলেই হবে এই পরে আবার অজুরও পেশ করেছেন যে আল্লাহ আমি তো জন্ম দিলাম মেয়ে তুমি তো জানো ভালো একটা বিষয় যেতে পারি তো এখানে মেয়ে হওয়ার কারণে এই মেয়ে সন্তান থেকে আল্লাহ পাক রব্বল আলমিন দান করলেন এমন একজন মানবকে যে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের কাছে যে সব থেকে প্রিয় ব্যক্তি মোহাম্মদ এর আগের যিনি নবী ছিলেন এইসাখাম যে আপনার মুখকালা হবে বা হবে এটা এত মুখলে সাহানা ছিল মানে আল্লাহর জন্য ছিল যে আল্লাহ তাকে ছেলে দিয়েছেন কিন্তু ছেলে দিয়েছেন এক স্টেপ পরে ইসা আলাই সাল্লাম নাতিও তো ছেলেই ছেলেই তো বা আয়সা আয়সার কথা যে পুরুষদের মধ্যে তো পরিপূর্ণ হয়েছে অনেকেই খেলা রেজাল্ট দনেকি। কিন্তু নারীদের মধ্যে চারজন তারা পরিপূর্ণ হয়েছে তারা নারী কিন্তু পুরুষের ধাপ রাখে যেটা হচ্ছে দর্শক অল্প কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসবো এই আলোচনায় আশা করবো আপনারা কেউ দূরে যাবেন না কেননা এই অলৌক সুন্দর অলৌকিক একটি ঘটনা যার থেকে আমাদের রয়েছে অনেক শিক্ষণীয় তাই সবাই আবার আমাদের সাথে যে কোন সময় যে কোন সময় যে কোন সময় যে কোন জায়গায় যে কোনো জায়গায় যে কোন জায়গায় জানতে ছোট বড় ভুল হতে পারে যারা লজ্জিত হয়ে দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন देखा और इश्तेफार प्रति शनिवार सन्धार पांच टुन सम्प्रचार रत बारोटाय बांगला दे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 বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান উদ্ধায় সংখ্যা একশো कल्याण शिक्षा नहीं अशांत पृथ्वी से शांति सन्धान चाहिए कानवतार जन् बार्ता नहीं उपर तराता ये शेचे। शांति करा शांति समा शांति इन अवदान समाज शांति परवर्ती अनुष्ठान উপস্থাপন করলেন দেখা যায় যে তারা সিনেমার মডেল গায়িকা নায়িকা এদেরকে তারা মডেল বানায় ওরা কি পোশাক পরে কি লেবাস পরে কেমনে হাসে কেমনে চলে এগুলি সবকিছু অনুকরণ করে কিন্তু অনুকরণ তো এখানে নয় ওরা নিজেদেরকে আলোকিত মানুষ বলে আর এরা হলো অন্ধকার মানুষ আলোকিত মানুষ হলেন অন্যতম সমাজের এখানে দেখুন ভালো থাকে এটা যেমন বাস্তব কিন্তু নীতি বলে চরিত্রে বলে স্বামীহীন থেকেও যে মেয়েরা কতটা আদর্শবাদী থাকতে পারে মারিয়া মালাইসালাম সেটার একটা উদাহরণ যেখানে আমরা অনেকখানে দেখি আজকাল চরিত্রের অধঃপতন এমন হয়েছে যে মেয়েরাও অনেক সময় পুরুষদেরকে সাথে সম্পর্ক করার জন্য তার প্রস্তাব করে কিন্তু এই যে মারিয়াম তরুণী মারিয়াম ওনার সামনে জিবরাইল আমিন আসলেন একেবারে সুদর্শন রাজকীয় যুবকের ছবি ধরে আসলেন্লাহা আবাসার সুদর্শন যুবকের ছবি ধরে যখন আসলেন মারিয়াম কি বললেন রহমান আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে তিনি কোনো একটা অন্য চিন্তা না করে তিনি আল্লাহ মারিয়ামের মাধ্যমে সারা বিশ্ব নারী সমাজকে কিন্তু এই তালিমটা এখানে দিলেন এবং সেই তাকুয়া যদি থাকে তাহলে সেই নারীর ভবিষ্যৎ জীবনটা কতটা ফলবান হয় কতটা সমৃদ্ধ হয় সেটা কিন্তু হাজত মারিয়ামের ঘটনা সমগ্র কোরআনে মারিয়ামের মেসাল উদাহরণ আয়াত আল্লাহ করেছেন তো অনেক কিছু করবো করেছেন আমরা আমাদের সমাজে আমরা দেখতাম এক সময় মায়েরা মান্ন করতে এটা সন্তান দিলে আল্লাহ হাফেজ কোরআন বানাবো আলমেদিন বানাবো এটা কিন্তু আমাদের সমাজেও আপনি কথাটা জনগণকে একটু ক্লিয়ার করতে পারেন মারিয়ামের মা যে মানত করেছিলেন এটা ছিল যে তিনি বললেন হে আল্লাহ তোমার এখানে তার এখলাস দুই নম্বর হলো তিনি উপার্জন কিছু কোন সম্মান মর্যাদা কিছুই চান নাই শুধু আল্লাহর জন্য আল্লাহর ঘরে তিনি সেবক করবেন এই সন্তানটা আল্লাহর ঘরে সেবক হবে আল্লাহর জন্য সে কাজ করবে মা যখন এতটা মোখলেসা দোয়াটা করলেন আল্লাহ নিয়ে দিলেন এটা একটা উত্তম উদাহরণ এখানে মারিয়ামের মাধ্যমে জি এবং আমরা যারা আজকে মানত করতেছি মানতের ভিতরে কিন্তু আমি দুটা কথা বলবো যে এক নম্বর মান্ন মাল নেই কিন্তু আল্লাহর কাছে জন্য দোয়া করতে হবে তারপরে এখানে আর জিনিস বুঝতে পারছি আমরা এবং আবার সাথে এরপর তিনি বলছেন কবুল করো এবং তাহলে এখন যারা মানত করবে এবং কার এবং মানতের পরে কি করেছিলেন অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা মানতের ক্ষেত্রে যেগুলা ভুল করে থাকি এক প্রথম ভুল হলো অজায় মানব আমি মানত করবো শুধুমাত্র আল্লাহর পথে আল্লাহর রাহেমাত্র আল্লাহ আসে এবং সেটি কোন মাজারে কবরে পীর ফকিরের আখড়ায় কোন জায়গা হতো না এবং বকিলের মাল বের করা একটা উপায় বলা হয়েছে তৃতীয় তো মানত করার পরেও যেটি আমাদের শেখ মুহূর্ত ইঙ্গিত করছিলেন মানত কর্লামত আল্লাহ ঠেকা হয়ে গেলো আমি মানত করলাম আল্লাহ দিয়ে দিবি এমনটি মনে করা যাবে আমি মুখ মাজারে যাব আমি অনেকে মানুষ ভয় পাই যে মাজার নিয়ত করলাম না গেলে কোন ক্ষতি হয় আবার কোন ক্ষতি নেই বরং গেলে ক্ষতি হবে মানত করেছি অমুক জায়গায় রসুলাম দিয়ে দেখলেন মানুষের জন্য জায়গাটাও খুব ভালো হইতে হবে যাই হোক তাহলে যদি কেউ করে তাহলে সেটা হবে না আর শরীরের যেটা অনুমোদন নাই যেমন মানত করলো আমি আজমের শরীফ যাবো আমি শরীফ যাব। এই জাতীয় মানন করলে শুধু বাইতুল্লাহ যাওয়ার মান্নদে যাওয়ার মান্য আর ফেলিস্তের মক্ক মসজিদে যাওয়ার মানত মানতে পারে পৃথিবীর আর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করার মানত করা যাবে না এটা নিষিদ্ধ অনেক সময় মানুষ মনে করে কথা রক্ষা করলাম এটা এখানে কথা রক্ষা করা যাবে মানে আল্লাহ নামে পুরা করে দরবারে গিয়ে আরেকটা বিষয় হলো লালন পালন করলেন জাকারিয়া আর জাকারিয়া খাবার দাবার সবকিছু পরিবেশন করতে নিয়ে যেতেন দেখাশোনা করতেন কিন্তু ওই ঘরে জাকারিয়া সাড়া আর কেউ প্রবেশের কোন অনুমতি ছিল না মারিয়াম আলাই সাল্লামের সামনে সময় বিভিন্ন রকমের নানা রকমের সুস্বাদু ফল যেগুলো একটাও এই মৌসুমের না তখন তার মনে একটা কৌতূহল কোথেকে আসে আসতে সাহেবেন না কি হ্যাঁ কোথেকে আসে থেকে আসে যখন তিনি বললেন সেই আল্লাহ করে তিনি আগ্রহী আল্লাহর করতে পারেন দুটি দিক আছে একটা দিক হলো যে যখন বান্দা আল্লাহর হয়ে যায় তার পক্ষ থেকে খাস মেহমানদারির ব্যবস্থা করলেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা বেশি হয় কারণ তারা অসহায় এই জন্য যেভাবে আল্লাহ বলেছেন এটা কিন্তু নারীদের তালাকেশ্বরের মধ্যে আল্লাহ বলেছেন ওরা দুর্বলত ওরা যদি একটু আল্লাহ হয় আল্লাহ মুখে হয় তাহলে আল্লাহদিক আল্লাহ রবীন্দিন পারেন কি পারেন না এই জিনিসটা আমাদের সকলকে খেয়াল করতে হবে পর্যায়ে এসে দেখা গেল যে তিনি কোনো কিছু পাচ্ছেন না খাবার দাবার কিছু তখন তিনি এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছিলেন সেখানে দেখা গেল যে জাকারিয়া আলহ ইসলামের যে অনুভূতি জাগলো এই অনুভূতিখানে একটা শিক্ষণীয় যে বান্দা কখনো নিরাশ হতে পারে না জাকারিয়া আলহ ইসলাম তখনই প্রার্থনা করলেন আল্লাহ রবুল্লা আলম কিন্তু প্রার্থনাকে আসরে ততক্ষণে আমরা আমাদের অতিথিবৃন্দ বিশেষ করে মুফতি কাদ ইব্রাহিম সাহেবকে অসুস্থ ধন্যবাদ শেখ মহলেশকে অশেষ ধন্যবাদ শেখ আহমদুল্লাহ এবং শেখ হাসান জামিল অশেষ ধন্যবাদ দিচ্ছি দর্শক আমরা এই ঘটনা থেকে যা জানতে পারলাম আল্লাহরবুল আয়ালা মিনের উদ্দেশ্যেই মানত করতে হবে এবং আল্লাহর কাছে সেটি প্রার্থনা করতে যেমন যেমনটি মরিয়মের মা প্রার্থনা করেছিলেন আর মরিমুজাবিন নিজেকে সতী সাধু হিসাবে প্রমাণ করেছিলেন আমরাও যদি সতী সাধু হিসাবে প্রমাণ করতে পারি তাহলে আল্লাহ রব্লাহন জগতেও সম্মান দিতে পারেন এবং আখারাতে সম্মান রয়ে গেল আর আল্লাহর রাহমত্তে কখন আমরা নিরাশ হতে পারেন যেমনটি জাকারি আল ইসলাম নিরাশ সন্ন্যায় দোয়া করেছিলেন আল্লাহ রান তার দোয়া কবুল করে লাশমণ তাকে একটা দিলেন যে সন্ধান নবী হয়ে গেলেন আল্লাহ রবুল্লাহ দিতে পারে সেই প্রত্যাশায় আমরা সবাই আল্লাহর কাছে আশা করব আল্লাহ রবুল্লাহন আমাদের সকলকে তিদিদান করুন আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবারাকাত রহমাতুল্লাহ আমি আর আপনারা দেখছেন বাংলা আকাশের রং ধরুন আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 ताशा सम्पर्तार चेष्टा करी भाव मोम निजेटी इसलामी रंगे रंजित कर জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ বিউটি